বাংলা মানবতা সমাধান আসসালামক রহমত আল্লাহরাতবমিনসুল করিম ওসহাবি আজমাইন আউজিম বিসম রহমা বানি করমতিমতকআলমিন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعه ولا يؤخذ منها عدل ولا هم ينصرون الله رب العالمين দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি محمد رسول রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এর প্রতি সম্মানিত দর্শক শ্রোতা বন ইসরায়েল তথা ইহুদি সম্প্রদায়ের উপরে আল্লা সুবাহানব যে সব অনুগ্রহ করেছিলেন যে সব নিয়ামত দান করেছিলেন তাদের প্রতি আল্লা সুবাহানব তালার বিভিন্ন দয়া এবং তার পরিপ্রেক্ষিতে তারা যে পৃথিবীতে একটি মর্যাদাপূর্ণ অনুগ্রহপ্রাপ্ত জাতি হিসাবে সম্মানিত ছিল আল্লাহ আল্লাপাক তাদের এই পূর্বের ইতিহাস আমাদেরকে তথা মুসলিম জাতিকে ইমানদারদেরকে अवहित करपर दो रुपते अर्थात सोरा बार यंशे बनिसराइल तथा यहुदी आलोचना उपस्थापन कर पूर्वर अंशे बनिसराइल अर्थात यहुदी जो सम्प्रदाय तरह आल्लाबीनर जो निर्देश छा सलादाय जकत प्रदान कर বা এই সময়ে যে কিতাব নাজিল করেছেন আল কোরআন এই কোরআনকে তারা সত্য বাণীরূপে গ্রহণ করবে কেননা তাদের তওরাতে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াশাল্লামের আগমনের ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করা আছে অসংখ্য নিয়ামত দিয়ে যে ইহুদি জাতিকে আল্লাহ সুবাহান হালা পৃথিবীতে সম্মানিত করেছেন মর্যাদাশীল করেছেন তাদের উপরে নির্দেশ দিয়েছিলেন এই বিষয়গুলো আমাদেরকে তথা অবহিত করেছেন পবিত্র কোরআন এই কোরআন মজিদ মর্যাদাপূর্ণ এই সম্মানিত মহাগ্রন্থ বিভিন্ন জাতির উত্থান পতন তাদের অবস্থান পৃথিবীতে তাদের স্থাপনা অথবা কৃতিত্ব এই সব বিষয়ে আলোচনা করে মূলত ক্যামত পর্যন্ত যে ওম্মতে মোহাম্মদিয়া জমিনের উপরে পৃথিবীতে তাও দাওয়াতের দায়িত্ব পালন করবেন মানুষকে আল্লা সুবাহান হালার দিকে আহ্বান জানাবেন একত্রবাদের পথে এই ঘটনাগুলো মুসলিম দাওয়াত প্রদানকারী ইমানদার মুসলিম সমাজের জন্য একটি দিক নির্দেশনা আল্লা সুবাহানো তালার পক্ষ থেকে তথা বনিস্রাইলগণী সম্প্রদায় পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত অবস্থায় আল্লাহ তাদেরকে মেঘ মালা দিয়ে তাদের মাথার উপরে ছায়া দিয়েছিলেন বনিস্রাইল সম্প্রদায়ের ভিতর একজন নবী আসবে যার নাম হবে মুসা আলহিসাম ফেরাউল এই বিষয়ে যখন অবহিত হলেন আর তাদের উপরে নেমে আসলো এক ভয়াবহ শাস্তি তাদের পুত্র সন্তানদেরকে জবাই করে দেওয়া হতো এবং কন্যা সন্তানদেরকে ছেড়ে দেওয়া হতো আল্লা সব আনত এই ভয়াবহ বিপদ থেকে বন ইসরায়েলকে রক্ষা করলেন মৌসা আলাহিসাল্লাম যখন ফেরাউনের ঘরে লালিত পালিত হয়ে এক সময় তার সম্প্রদায়কে নিয়ে বেরিয়ে আসলেন তাহদের দাওয়াত দিতে গিয়ে ফেরাউন যখন তাকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করল আল্লা সুবাহান তার বিশেষ করুণা এবং রহমতের দ্বারা বনিস্রাইল তথা ইহুদিদেরকে সমুদ্র পার করে আল্লাপাক নিয়ে গেলেন এই যে একটার পরে একটা বিশেষ অনুগ্রহ ইহুদিদের উপরে এটা আল্লাহ সুবাহর তাদের উপরে খাস মেহরবানি এই কথাগুলোই আল্লাপাক এই পর দুটো রুকুতে সুরা বাকারায় তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন এক নাম্বার। মূল উদ্দেশ্য ইহুদিদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে দেখো তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ রাজি অসংখ্য ছিল আর দ্বিতীয়ত এই ঘটনাগুলোর দ্বারা আজকের দিনে আমরা যারা মুসলিম তাহিদে বিশ্বাসী উপরে বিশ্বাসী কোরআনের অনুসারী তাদের চিন্তা চেতনাকে জাগ্রত করা যে অনুগ্রহ প্রাপ্ত সব জাতি আজ আল্লাহর বিধানকে আল্লাহর নাজিলকৃত ওহিকে মিশ্রিত করে ফেলার কারণে হক এবং বাতিল একত্রিত মিশিয়ে ফেলার কারণে আজকে তাদের ভিতরে কি হয়েছে বিভ্রান্তি এসে গেছে তারা আজকে মূল আদর্শচ্যুত হয়ে গেছেন এবং তারা নিজেদেরকে পৃথিবীতে যেভাবেই তারা আজকে অবস্থান করুক না কেন পৃথিবীর মানুষের মূল্যায়নে আজকে ইহুদী সম্প্রদায় একটি অত্যন্ত গোটা বিশ্ব মানবের জন্য গোটা মানবজাতির জন্য একটি সমস্যা হিসাবে চিহ্নিত হয়েছে স্মরণ করো যেসব নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম তোমাদের উপরে প্রদান করেছি অর্থাৎ সেই সময়ে ইহুদিরাই ছিল শিক্ষায় সভ্যতায় আদর্শে এবং আল্লাহর অনুগ্রহ প্রাপ্তিতে একটি শ্রেষ্ঠ জাতি সেটি আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন কারণ সেই সময় খ্রিস্টান জাতি ছিল না সেই সময় মুসলিম জাতি ছিল না সেই তাওসাইদের অনুসরণকারী অন্য কোনো সম্প্রদায় ছিল না অবস্থায় একমাত্র ইহুদিরাই ছিল তখন পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি আল্লাহ রাবুল আলমিন সেটা স্মরণ করিয়ে দিয়েছেন যে ওয়াফাদুকুম আল্লাহ আলমিন গোটা পৃথিবীতে অর্থাৎ মানব সমাজে এই আলামিন বলতে মানব সমাজে ইহুদিরা একটা সম্মানজনক অবস্থায় পৌঁছেছিল ইয়াকুব আলহী সাল্লা তাল্লামের বংশধর হিসাবে আরবে অবস্থান করার কারণে এবং তাদের ভিতরে তাওহিদি চেতনা বলবৎ হওয়ার ফলে তাওহিদের অনুসরণকারী হওয়ার ফলে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে নবীদের দ্বারা যে নিয়ামত প্রদান করেছিলেন এই নিয়ামতের ফলে তারা ছিল একটি শ্রেষ্ঠ জাতি আল্লাহ সুবাহ আল্লাহ তাদের এই নিয়ামতের কথাগুলো তিনি স্মরণ করিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে যে তোমরা সেই দিনকে ভয় করোমান সেই দিনকে তোমরা ভয় করো যেদিন কোন মানুষ কোন মানুষের কোনো উপকারে আসবে না ওয়ালা ইউকালু মিনহা সাফা আতু ও আদুলুং ওয়ালাহুম সারুন সেই ভয়াবহ কেমতের দিন যখন কারো সুপারিশ অথবা কারো সাহায্য অথবা কারো সহানুভূতি অথবা কারো ন্যায় বিচার পরায়ণতা কোনো কিছুই কারো উপকারে আসবে না সেদিন প্রতিটি মানুষ তার নিজের জীবনের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে এই আয়াতটিতে আমাদের জন্য যে সংবাদটি এসেছে যে অত্যাকুয়াওমান একটি দিনকে তোমরা ভয় করো সেটি কোন দিন আল্লাহ সুহানা কোন দিনের কথা বলছেন হ্যাঁ একটি সময় এমন একটি সময় হবে যখন আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না আজ আমরা যারা কথা বলছি অথবা যারা কথা শুনছি আমাদেরও একটা সময় আসবে যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব আমরা এই পৃথিবীতে ছিলাম না আমরা চলে যাচ্ছি অন্য জগতে সেই দিন বা সেই ক্ষণ কখন আজকের বিজ্ঞান তারা আমাদেরকে এই বিষয়ে একটা অন্তত এগিয়ে দিয়েছে যে একটি চূড়ান্ত সময় এই পৃথিবীর জন্য অপেক্ষা করছে আর সেটি হলো মহাবিপর্যয়ের দিন আর আল্লাহ আল্লা সাহা আনহাত এই দিয়ে যদি সময় হয়ে থাকে তাহলে আমাদের জন্য একটি চূড়ান্ত সময় সামনে অপেক্ষা করছে আল্লাহবাক সেই সময়টির এক অবস্থাও তুলে ধরেছেন যেদিন কেউ কারো উপকার করতে পারবে না অর্থাৎ সবাই তখন বিচ্ছিন্ন থাকবে এবং সবাই তখন বিক্ষিপ্ত থাকবে এবং সবাই তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এটাই হাসার এটাই হল পরকালের দিন এটাই হল ভয়াবহ কেয়ামতের পরবর্তী পর্ব আল্লা সুবাহ এভাবে আরো সতর্ক করেছেন যে তোমরা নিজেরা যারা উপদেশ দিয়ে বেড়াও এ ইহুদি সম্প্রদায়ের বড় বড় দায়িত্বশীল জ্ঞানীগণ অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ तुम्हारा तो तुम्हारे निजे सम्पर्क आत्मभूलापर केवस्था सुबहन सामने उत्ति स्वरणे रखबेरणे रखार शब्द के जुक्त कर दिए दिन कारो सुश ग्रहण करना সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে আর এমন কাউকে সেদিন খুঁজে পাওয়া যাবে না সেই ভয়াবহ দিবস যেটি প্রত্যেকটি মানুষের জন্য সামনে অপেক্ষা করছে সম্মানিত দর্শক বৃন্দ আমাদের একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে আমরা আপনারা আমাদের সঙ্গে এই আলোচনায় থাকবেন আসসালাম আলাইকুম আমি নাদমি আপনারা দেখছেন পিস টিভি বাংলা তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি বাইরিল মগ্বে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 मंद पथ के निर्वाचन ना करबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन धर्म के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 সালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে পরকাল বিষয়ক আলোচনা করছিলাম যেখানে আল্লাহ সুবাহ এই ইহুদি জাতিকে সতর্ক করেছেন যে তোমরা সেই দিনকে ভয় করো যে দিন কারো কোনো সাফাৎ সুপারিশ গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো সহযোগিতা নেওয়া হবে না যেদিন কেউ কারো উপকারে আসবে না সেই ভয়াবহ দিবসে সতর্ক করে আল্লাহ রবুল আলামিন, তাদেরকে দুনিয়ায় প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া দেয় কৃতজ্ঞতা প্রকাশের জন্য আল্লাহ আল্লা সুবাহ নির্দেশ করেছেন স্মরণ করিয়ে দিয়েছেন ওই দিনের কথা স্মরণ করো যখন তোমাদের মাথার উপরে আল্লা সুবাহন তালা ছায়ার ব্যবস্থা করেছিলেন যখন তোমরা মরুভূমি অতিক্রম করছিলে এক কঠিন ভয়াবহ অবস্থায় ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য এরকম একটি ভয়াবহ অবস্থায় আল্লাহ সুবাহকে তার রহমতের ছায়া দিয়ে সেদিন কি করেছিলেন রক্ষা করেছিলেন এটা তার মে ছিল তোমরা যখন ছিলে, বিতড়িত যখন তোমাদের ঘর থেকে তোমাদের দেওয়া হয়েছিল তোমাদের উপরে যখন ছিল কঠিন এবং এক চরম অবস্থা একটার পরে একটা যখন তোমাদের উপরে এই বিপদ আসছিল আল্লাহ সুবাহ তোমাদেরকে বহুবিধ বিপদের ভিতরে সাহায্য এবং সহযোগিতা করেছেন এগুলো স্মরণ করে তোমরা আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কুফুরি করা থেকে নিবৃত হও। এটি হলো আল্লাহ নির্দেশ আল্লাহ বলছেন ওই দিনের কথা তোমরা স্মরণ করো কোন যখন আল্লাহ সুবাহানহুয়া তালা তোমাদেরকে রক্ষা করলেন ফিরাউনের হাত থেকে ফিরাউনের বংশের কাছ থেকে তারা কি করেছিল ফিরাউন নামক যে পৃথিবীতে এক আল্লা দ্রোহী ক্ষুদাদ্রোহী নিজেকে প্রভু বলে দাবিকারী। সীমা লঙ্ঘনের চরম পর্যায়ে উপনীত আল্লা সুবাহান এই দুশ্মন प्रभु दावी अथवाउन वंश जा शासनकर्ता जर हाथ क्षमता क्षमतार दापटे क्षमत दाम्भिकतारा जमीन थे आल्ला इबादत मिटे दिए बर से कायम करा तरजे ता प्रभुत्व क्षुधाद्रोही जो आल्ला बंदा दे के एक कठिन विपदे भेले दिए जख राजरबारे गणगण गन तांगित करल तरह सामने तुम्हें अपनार्षम एक शिश्र मध्यम क्षमतार सौध ध्वस स्तूपे परिणत होहंकारी को दाम्भिक अथवा क्षमतार कारण जरा सीमा लंघनकारी हो जाए अनेक समय मानुष जो सम्पद ক্ষমতা এবং তার প্রতিপত্তি এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে তখন সে ধরাকে সরাজ্ঞান করে মানুষকে মানুষ মনে করে না তখন সে মনে করে সব মানুষ তার অনুগত তার কিতদাস এবং তখন তাদের উপরে সে নিজের প্রভুত্বকে প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া হয়ে উঠে ঠিক ফিরাউন নামক এই শাসক ক্ষমতা শক্তি এবং তার দর্দণ্ড প্রতাপের কারণে তার জনগণের উপরে সে নিজেকে প্রভু বলে ঘোষণা দিয়ে বসেছিল আলা। আমি তোমাদের সর্বোচ্চ, বড়, মহান, লালন কোনো রব অথবা কোনো লালন পালনকারী নেই এমন একজন দাম্ভিক অহংকারী শাসক যখন শুনে যে তার রাষ্ট্রে তার ক্ষমতার সীমানার ভিতরে এমন একটি প্রত্যাদেশ প্রাপ্ত ব্যক্তির আগমন ঘটছে যার মধ্য দিয়ে তার রাজত্ব চূর্ণবিচূর্ণ হয়ে যাবে তার ক্ষমতা হয়ে যাবে। তখন সে অবশ্যই ওই ব্যক্তির আগমন বন্ধ করার জন্য ওই ব্যক্তির পথ বন্ধ করার জন্য যত রকমের ব্যবস্থা আছে যত কঠোরতা অবলম্বন করার প্রয়োজন আছে সে তা গ্রহণ করবে আর এটি চিহ্নিত হয়েছিল বনিস্রাইল নামক এই ইহুদি জাতির দিকে এই যে কঠিন একটি বিপদ আল্লা সুবাহ তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে যখন ফেরাউনের বংশধরেরা ফেরাউনের লোকজনেরা তোমাদের শিশু সন্তান पुत्र सन्तान जबई कर फलत तुम्हारे कन्या सन्तान दी और इमार्जी भय अवस्था तक तुम्हारा पाली बेड़ाते दुश्चिंता ग्रस्त छे ये कठिन अवस्था आल्ला सब से तुम्हारा रक्षा करूसा आलासलम यहां अवस्था ही जन्मग्रहण कर আর আল্লাপাকের কি কুদ্রত এবং কি শক্তি যে তাকে হত্যা করার জন্য শহরের ওই বংশের ইহুদিদের সমস্ত ছেলে শিশুকে হত্যা করে চলছে নির্বিচারে নিষ্ঠুরভাবে আর আল্লাহরবুল আলামিন। তার অপার কুদ্রত এবং মহিমায় ওই শিশুকেই নিয়ে উঠিয়ে দিলেন সেই দাম্ভিক অহংকারী আত্মগরিমায় ডুবন্ত নিমজ্জিত সেই অহংকারী বাদশার ঘরে আর এটাই হলো আল্লা সুবাহ যে তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন যাকে মারার জন্য এত আয়োজন সেই তার ঘরে গিয়ে আল্লাহ পাকের কি মনিস্রাইলদেরকে শরণ করিয়ে দিচ্ছেন যে দেখো যাকে হত্যা করার জন্য এত কিছুর আয়োজন আমি তাকে নিয়ে পৌঁছিয়ে দিয়েছি ওই তার ওই বাড়িতে তার ওই ঘরের ভিতরে সুতরাং সেখানেই সে হচ্ছে লালিত পালিত सेखान बैरिएस आवाज़ से खान आज सत्पथ तथा हेदायतर पथे आहवान जानो अल्लाहरबुल आलमीन बनिसराल दे स्म करिए दिए तुम्हारा स्मरण करो जख तुम पुत्र शिशुदे जबई कर फेला हतो एवं तुम्हारे कन्या शिशु झेड़े देवा हतो य तुम्हारे एक चरम परीक्षा और विपद अल्लाह रबुल आलमीन यपदा के रक्षा कर আর একটি বিপদ ওয়াইয ফারাকানা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউনা ওয়া আনতুম তানজুরুন আল্লাহু রাব্বুল আলামিন এই 50 নম্বর আয়াতে হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গে তার অনুসারী বনি ইসরাঈল তথা ইহুদিদেরকে নিয়ে ফেরাউনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যখন রাওয়ানা হয়েছিলেন এই অবস্থা পিছনে শত্রু বাহিনী যারা তাকে হত্যা করার জন্য এই ভয়াবহ অবস্থাটিকে মৌসা আলাই তালাম এবং বন ইসরায়েল তথা ইহুদিদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে দেখো আল্লাবাক তোমাদের উপরে কত না করুণা করেছেন কত না মেহরবানি করেছেন সমুদ্রের কাছে নীল নদের কাছে যখন খরস্রোতা নদের কাছে গিয়ে পৌঁছেছে আল্লা সুবাহানহাতামকে নির্দেশ দিয়েছেন যে তোমার হাতের লাঠি দিয়ে তুমি আঘাত করো মৌসা আলাহি পানিতে আঘাত করলেন আর সেই পানি দ্বিখণ্ডিত হয়ে গেল তার সঙ্গে যে বারোটি সম্প্রদায় বারোটি কম গুত্র ছিল আল্লাহ আল্লা সুবাহনতালা তাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্র রাস্তা বের করে দিলেন আমরা এই অংশটুকুর ভিতরে যে শিক্ষাটি পাই এই ঐতিহাসিক ঘটনাটি থেকে মহাবিপর্যয়ের সময় আল্লাহ আল্লা সুবাহানহাত তিনি একমাত্র রক্ষাকারী আর আল্লা সুবাহানহুয়া তালার হুকুম এবং নির্দেশ পালন করা পৃথিবীর সকল সৃষ্টি বস্তুর জন্য অবধারিত আমরা সাধারণ দৃষ্টিতে কি দেখি সূর্য পূর্ব দিকে অতিত হবে পশ্চিম দিকে অস্তমিত যাবে আমরা সাধারণ দৃষ্টিতে কী দেখি নদী তার আপন গতিতে প্রবাহিত হবে এটাই হলো তার সাধারণ গতি আগুন কি করবে যে কোনো জিনিসকে জ্বালিয়ে দায় করে দিবে কিন্তু ইব্রাহিম আলহি সাল্লা তাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ সুানা যখন আগুনকে নির্দেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য সহনীয় শীতল হয়ে যাও তুমি তার জন্য আরামদায়ক হয়ে যাও তার শরীরের জন্য একটা প্রশম না পড়ে দেখুন সৃষ্টি জগতের প্রতিটি বস্তু আল্লাহ আল্লা সুবাহান হুকুম পালন করে চলেন এটা আমাদের জন্য এক বিরাট বড় শিক্ষা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ অথবা বিভিন্ন বড় বড় এই যে সৃষ্টির এই জড় পদার্থগুলো আল্লাহর নির্দেশকে যথাযথভাবে তারা পালন করছে আগুনকে নির্দেশ দেওয়া হলো আগুন সে নির্দেশ পালন করল এবং ইব্রাহিম আলাইসাল্লামের শরীরে একটি প্রশম পর্যন্ত স্পর্শ করেনি সম্মানিত দর্শক শ্রোতা এখানে আমরা দেখছি পানির উপরে আল্লাহ সানা নির্দেশ হয়ে গেল দুটো দেয়াল হয়ে গেল মাঝখান দিয়ে রাস্তা তৈরি হলো আজকের বিজ্ঞান এই ঘটনাটিকে অতীতের একটি অলৌকিক ঘটনা বলে চালিয়ে দিলেও সমুদ্রের ভিতর দিয়ে আজ মানুষ রাস্তা বানিয়ে চলাচল করার জন্য বহু পথ তৈরি করেছে সমুদ্রের তলদেশ দিয়ে সুরঙ্গ করে আজ মানুষ রাস্তা বানিয়ে এপার থেকে ওপারে চলে গেছে পানিকে অতিক্রম করে মানুষ পানির উপর দিয়ে ভেসে রাস্তা বানিয়ে নিয়ে গেছে এই ঘটনাটি কি এই ইঙ্গিত বহন করে না যে মানুষকে আল্লাহ বহান হওয়া তালা তার পানি পথ অথবা সমুদ্র পথকেও জয় করে সামনে এগিয়ে যাওয়ার মতো শক্তি দান করেছেন সুতরাং এই যে ঘটনাগুলো বন ইসরায়েলের প্রতি দয়া সুবাহ সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে শির এবং তার ইবাদত করা থেকে কুফুরিতে লিপ্ত হো না আল্লাহর বিধানকে পরিবর্তন করে ফেলো না আমরা পরবর্তী আয়াত গুলোতে যে আল্লাহ সুবাহান ইসরায়েলরা যখন চর খাদ্য অভাবের ভিতরে নিক্ষিপ্ত হয়েছিল কিভাবে আল্লাহ তাদেরকে আসমান থেকে স্পেশাল খাবার সম্মানিত দর্শক শ্রোতা আমরা হয়তো পরবর্তী পর্বে বন ইসরায়েলদের উপরে আল্লাহ পাকের দেওয়া অন্যান্য নিয়ামত গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই পর্বের আলোচনা আমরা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি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 पाउंड बी बी बी एल ओ ओ कोड कोड टाका बारे इमेल कर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 क्यों गुरुत्वपूर्ण जान देख इी समाज गुरुत् बृहस्पतिवार सन्धार साढ़े पांच ट्रचार सकाल छंग